গোলাপগঞ্জ খাদমুল কোরআন পরিষদের উদ্যোগে এই বিশাল তফসিলুল কোরআন মাহাবিলের মহতরাম সভাপতি সাহেব হজরত মৌলানা জিয়াউদ্দিন সাহেব আলিয়া। দামদ বরকাতুল্বা অলামা ইখরাম তালেবানের দিন ও মিল্ল তরুণ সমাজ স্কুল কলেজ ছাত্র ছাত্রবাইরা প্রধান আডালে সম্মানিতা মা ভবনেরা পুলিশ প্রশাসন গোয়েন্দা সংস্থা মিডিয়াসহ অত্র এলাকার ইসলাম প্রিয় আর শেখে রসুল তৌহিদি জনতান এবিশাল বিশাল আজিমুসান তফসিল কোরআন মাহফিলে আমি আপনাদের সম্মুখে কয়েক প্রকারের দর শরীফ পাঠ করার পর কোরআনে হাকিমের সর্বপ্রথম সৌরা সর্বশ্রেষ্ঠ সৌরা সৌরা ফাতে হার শুরু থেকে কিছু আয়াতে কারিমা আমি পাঠ করেছি আল্লাহ রবুল আলমিন মানবদানবের হেদায়তের লক্ষ্যে আসমান থেকে বড়শোট একশো সারিখানা খিতাব করেছেন মো আলী কার্লা তালিকা বয়ান করেছেন এইভাবে যে দশটি শহীদা সড়খিদ্যাব আল্লাহ তাজেল করেছেন হজরত আদম আলী সালাত সালাম অথবর পঞ্চাশটি শহিফা ষোট খিতাব আল্লাহত নাজেল করেছেন হজরত শিষ আল ইসলাম রূপত উনিও একজন বড় নবী তারপর তিরিশটি শাহিফা ষোট আল্লাহ নাজল করেছেন হজরত ইদরিস আলাইসালাম অথপর দশই শা সরিদ্য আল্লাহ তালা নাজল করেছেন ইব্রাহিম খলিলের উপর একশো আর শারেখানা বড়ো বড়ো কিতাব তরাত নাজল করছন্ন আল্লাহ তালা মুসা খলিমুল্লা রুফর জাবুর নাজল করছন্াউদ আল ইসালামুভর ইঞ্জিল নাজল করছন্ন আল্লাহ তালা ঈশা রুহুল্লা আর সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব পবিত্র আল কোরআন আল্লাহ তালা নাজল করেছেন সর্বশ্রেষ্ঠ নবী থাজদারে মদিনা হজরত মুহম্মদ মুস্তফা সাল আলাইসালাম রশো সালখানা কিতাব বের তালিকা মনে রাখবেন আবার কিতাবে লেখা আছে একশো আছে পবিত্র আল কোরআনে আবার গোঠা আল কোরআন এলেমার জ্ঞান আছে সৌরা ফাতেহার ভিতরে আলহামদুলিল্লাহ কেমন সম্পর্কে রসুল্লাহ সাল্লাম এর সাদ করেছেন সমস্ত রোগের ওষুধ আছে সৌরা ফাতেহার ভিতরে করিয়া ঈশ্বরী যদি আমরা পাঠ করি ইনশাল্লাহ সমস্ত রোগের চিকিৎসা ওষুধ কোথায় আছে বলেন না সৌরা ফাতেহার ভিতরে মাহবিল সেখানে শুনে আমি ফাতে হাতে কিছু আয়াতে কারি মেয়া থেলাছি কোরআনের বয়ান করা এটা বড় কঠিন বিষয় রিক্সের ব্যবহার এটা বড় জিম্মাদারি আর দায়িত্বের ব্যবহার কারণ কোরআন এটা আল্লাহ তালার নাজেল কৃতকালাম এটা কোনো মানবরচিত গ্রন্থ নয় পবিত্রল কোরআন কোনো মানবরচিত গ্রন্থ না এটা আল্লাহ তাহালার নাজিলকৃত কালাম এটা আমাদের বিশ্বাস এটা বাস্তব কথা এটা লোহ মাহবুষ থেকে আল্লাহ তাহলে নাজিল করেছেন পবিত্র আল কোরআন এটা কোনো মানবরচিত গ্রন্থ না সব বিষয়ে ফেতনা সব জায়গায় ফেতনা শুরু হয়ে গেছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র পবিত্র আল কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র দু বছর আগে ঢাকা একুশি একুশি মেলার এক স্টল থেকে বই স্টল থেকে একটি বই বের করেছে বইটির নাম হল নবী মোহাম্মদের তেস বছর বইটির নাম কি নবী মুহাম্মদের বছর বাংলার মাটির ঘটনা বলতেছি আমি সে বইতে লেখা আছে কুখ্যাত লেখক সে বইতে লেখেছে পবিত্র আল কোরআন আল্লাহ নাজ কালাম নয় এ আল কোরআন এ আল কোরআন নবী মুহাম্মদের কাল্পনিক কিতাব নবী মুহাম্মদের বানাবত কিতাব নবী মুহাম্মদ আগাগোড়া মিথ্যাবাদী মিথ্যক সে বইতে লেখা কিন্তু সমগ্র বিশ্ব মুসলিমের আখিদা মুসলিম বিশ্বের আঁকিটা পবিত্র নবী মুহাম্মদের কিতাব নয় কার কালাম আল্লাহর কালাম নবী মুহাম্মদ ওইটা প্রচার করেছে কি করেছে বলেন না প্রচার করেছে প্রচার করেছে আসল কিতাব কার আল্লাহর আর সেই বইতে লেখা আছে এটা নবী মুহাম্মদের বানাওয়ট কিতাব বাংলার মাটিতে আর সেখানে মুস্তফার দেশে এইসব কথা বলা হচ্ছে আরেক কুলাঙ্গার এর আগে বলেছিল নবী মুহাম্মদ অনেকটা লুচ্ছে নবী আমি পরিষ্কার বাসায় বলবার মাটিতে যদি কোনুলাঙ্গার আমাদের প্রিয় নবী বিশ্বনবীর বেয়াদী করে বেয়াদবী করে নবীকে নিয়ে যদি কটাক্ষ করিয়া কথা বলে নবীকে নিয়ে যদি কুটুক্তি করে সেই খুলাঙ্গারের মাথা দলের সাথে থাকতে পারে না তবে আইন শৃঙ্খলা আমরা হাতে নেব না আইন শৃঙ্খলা থাকবে সরকারের হাতে আইন শৃঙ্গলা থাকবে প্রশাসনের কাছে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে দাবি দাওয়া পেশ করতে পারব আন্দোলন করতে পারব দাবি দাবা পেশ করতে পারব আমাদের দাবি এখনো, তখনও এখনও হেফাজতে হেফাজতে হেফাজতে ইসলামের দাবি তখনও এখনও যারা যে সমস্ত কুলাঙ্গাররা যে সমস্ত বোলকাররা নবী মোহাম্মদের সামনে করবে নবীকে নিয়ে কটাক্ষ করিয়া কথা বলবে তাদের মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে বিল পাশ করতে হবে এটা আমাদের দাবি আমরা দাবি করতে পারব না গণতান্ত্রিক রাষ্ট্রে আইন শৃঙ্খলা আমরা হাতে না আইন শৃঙ্খলা সরকার এবং প্রশাসনের হাতে থাকবে আমরা দেশের আইন মেনে চলি আমরা দেশের আইনজীবী মেনে চলি কিন্তু নবী মুহাম্মদের শাহনে এরকম বেআবি এদেশের তৈরি জনতা সহ্য করবে না করবে না কথা প্রসঙ্গে কথা এসে গেছে তাহলে আমাদের আখি দেখি পবিত্র আল কোরআন কার কালাম আল্লাহর কালাম যে তাফসিরুল কোরআন মাহাবিলে বসেছেন হ্যাঁ সে পবিত্র আল কোরআন আল্লাহর কালাম আল্লাহ রসিম বলেন আল্লাহ কি ওরসিম আল্লাহর কোরআনের এলমসিম কারিমের তাসিল এটা একটা কঠিন বিষয় এটা দায়িত্বের ব্যবহার রিক্স এর ব্যবহার এখানে তাফসিল করিয়া শেষ করা যাবে না করা গরান্টিকাগর আস্তর ফোরনে কারিমের শব্দের ভিতরে অর্থ আছে সে অর্থের ভিতরে আরো মান আছে সে মানার ভিতরে আরো রহস্য আছে সে রহস্যের ভিতরে আরো রহস্য আছে হাই ই কা খেয়াল ফারো হোনে খা থর ইয়ারে হাই ই কা হাই হল জব বাহারে কীল নেই বাহরুন আটলান্টিক মহাসাগর কোরআন করিমের আলমের সমুদ্র আটলান্টিক মহাসাগর থেকেও বড় কোরআন করিমের আলম সেরকম আল্লা বলেছেন মনে করেন সমগ্র পৃথিবীর সমস্ত গাছ বৃক্ষ কলম হয়ে গেছে সমস্ত গাছ সমস্ত বৃক্ষ কী গেছে কলম হয়ে গেছে আফ্রিকার বিখ্যাত জঙ্গলসহ বাংলাদেশের সুন্দরবনসহ সমস্ত বৃক্ষ সমস্ত গাছ কলম হয়ে গেছে কোটি কোটি কলম তৈর হল আর শ্বাস সমুদ্রের পানি খালি হয়ে গেছে শাস সমুদ্রের পানি খালি হয়ে গেছে লক্ষ লক্ষ রয় ঠাররা সম্পাদকরা লেখকরা ওই কুটি কুটি কলম দিয়ে শ্বাস সমুদ্রের কালি দিয়ে লেখা আরম্ভ করেছে আল্লাহর বাক্য বলির কথা আল্লাহর গুণাবলীর কথা লেখতে লেখতে ওই কুটি কুটি কলম শেষ হয়ে যাবে শাস সমুদ্রের কালি শুকিয়ে যাবে তারপরেও আল্লাহর বাক্যবলির কথা আল্লাহর গুণাবলির কথা শেষ হবে না মানফিদাত দাত কালী মা ধন্য মানবদাত সব কিছু শেষ হয়ে যাবে তারপরেও আল্লাহর বাক্য বাক্য বলির কথা কি হবে না শেষ হবে না হে মহাল এ সমুন্দর বেকার হারোহন ফারো হো না হল ছোট দু বিলকুল গলত হারো কেমন কোরআন পবিত্র বাংলাদেশ বর্তমান অশান্ত সারা বিশ্ব অশান্ত এই আমাদের দেশের এই অশান্তি এবং এই দুর্দশার মূল কারণ হল কোরআনী অনুশাসনের অভাব ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক জীবনেও শান্তি আনতে হলে কল্যাণ করতে হলে শান্তি পেতে হলে কোরআনই অনুশাসন ব্যবস্থা লাগবে কোরআনী অনুশাসনের অভাবে কোরআনই শিক্ষার অভাবে ইসলামী শিক্ষার অভাবে আমাদের এই দুর্দশা এবং অশান্তি টিঙে মাহাবিলার সময় নয় সময় সংক্ষেপ আমি সূরা তেহার আয়াতের কিছু তাফসিল করতেছি আলহামদুলিল্লাহ ই রবি সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য সে আল্লাহ সমগ্র পৃথিবীর লালন কর্তা সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য জে আল্লাহ সমগ্র পৃথিবীর পালনকর্তা কর্তা জে আল্লাহ সমগ্র পৃথিবীর লালনকর্তা কর্তা জে আল্লাহ সমগ্র পৃথিবীর মালিক রবের এক অর্থ কি মালিক সে আল্লাহর জন্য সে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ আলামিন। সমগ্র পৃথিবীর মালিককে আল্লাহ জীবনদাতা আল্লাহ মৃত্যুদাতা আল্লাহ সম্মান দাতা আল্লাহ দয়াময় আল্লাহ মায়াময় আল্লাহ ক্ষমাসীল আল্লাহ আল্লাহ আল্লাহ সবকিছু আল্লাহ হামাউস সে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা সমস্ত সমগ্র পৃথিবীর মালিক আল্লাহ সমগ্র পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহর সৃষ্ট জগতে আল্লাহর সৃষ্ট জগতে দেখবেন ইনশালে আরস টা কত বড় একটু শোনেন তা করতুবিতে অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ আলমিন আল্লাহর আরেক শ্রিস্ট জগৎ কি ফেরিস্তান কত কুটি কুটি কুটি কুটি ফেরস্তা আছে ফের সংখ্যা আল্লাহ আর কেউ জানবে না হিসকাইল বলেন নাম কি হাজার দানা দিয়ে পাখা দিয়ে আল্লাহ ছার ডা হাই সৃষ্টি করিয়া হম করেছেন আরসের আল্লাহর আরোক কুঠির গোড়া থেকে তুমি আরম্ভ করো আল্লাহর হুকুম আল্লাহর গোড়া থেকে তুমি কি আরম্ভ করম্ভ করো উঠতে আরম্ভ করো আল্লাহর হুকুমে এই শক্তিশালী ব্যবস্থা ছত্রিশ হাজার ডানা নিয়ে ও আড়সের একটা কুঁঠির ঘোড়া থেকে উঠতে উঠতে উঠতে উঠতে বিশ বছর উড়ার পরেও ওই একটা কুঁঠি শেষ করতে পারে নেই ধারণা করেন ওই একটা কুঠি কুঠি আরসের আলার আড়সের কত বড় হবে বিশ হাজার বছর উড়ার পরেও একটা কুটি কি করতে পারে কত বড় হবে সেরকম তো অনেক কুঠি আল্লাহর আড়সের নিচে আছে আসে না তাহলে সেখান থেকে ধারণা করেন আল্লাহ আরস কত বড় হবে আর যদি আল্লাহর আরস এত বড় হয় সৃষ্টিকর্তা আল্লাহ মহান আল্লাহর বড় তবুজের জন্য বলতেছি সুরফা তেহার তা আলোকে আল্লাহর মহত্ত আল্লাহর আজমত আল্লাহর জালাল আল্লাহর কি বিরিয়াই তো বুঝতে হবে আমাদের বুঝার চেষ্টা করতে হবে হ্যাঁ কেমন আল্লাহ সে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আল্লাহামদুল্লাহ আল্লাহামদুল্লাহ সমগ্র পৃথিবীর মালিককে এগুলো আঁকি দেয় আঁকি দেয়া ব্যায়ন করতেছি আমি সমগ্র পৃথিবীর মালিককে লৌহ কলমের মালিক আরস কুরসির মালিক আসমান জমিনের মালিক বৃহস্পচকের মালিক রাশিয়া আমেরিকার মালিক ভারত পাকিস্তানের মালিক বাংলাদেশের মালিক আল্লাহ আল্লাহ আসল মালিক খেয়ে আল্লাহ তাহলে বাংলাদেশের সংবিধান এবং সংসদের মালিক বাংলাদেশের সংবিধান এবং সংসদের মালিকো কে আল্লাহ মালিকানা সার আইন তার কার যেহেতু বাংলাদেশের সংসদ এবং সংবিধানে আইন চলবে কার হুকুম চলবে কার হুকম এখানে সব কথা শেষ এখানে সব কথা কিছু বলতে হবে না সব কিছুর মালিক যেহেতু আল্লাহ সংবিধান চলবে হুকুম চলবে খার আল্লাহ সেটাই শান্তি তখন আসবে শান্তি সব জায়গায় যদি আল্লাহর হুকুম চলে চালু চালু হয় তখন বাংলাদেশ শান্তির দুলনায় পরিণত হবে আল্লাহাম শান্তিদাতাকে আল্লাহ আল্লাহর হুকুম মানিয়ে চললে আল্লাহর আইন আমরা যদি মানিয়ে চলি অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে শান্তি দান করবেন দান করবেন আলহামদুলিল্লাহ থেকে এইসব আলোচনা আমি বের করতেছি ওলামাইকরাম আর রহমান সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যে আল্লাহ বড় মেহেরবান অত্যন্ত দয়ালু বড় মেহেরবান এবং ঘি অত্যন্ত দয়ালু আল্লাহ ওসিম আল্লাহর মেহরবানী অসীম আল্লাহ ওসিম আল্লাহর দয়া ঘি অসীম আল রহমান রহিম আল রহমান রহিম আল্লাহালি শরীফের আছে আল্লাহ আল্লাহ একশোটি রহমত জমা আছে সেখান থেকে আল্লাহ গোটা দুনিয়াকে পরিচালনা করার জন্য কেবল একটি রহমত না করেছেন মা নিজের জিকে দয়া করে মা নিজের মেয়েকে কি করে দয়া করে সেটা ওই এক ওই একটি রহমতের অংশ পিঠে পুতকে দয়া করে সেটা ওই একটি রহমতের কি অংশ বড় ভাই ছোট ভাইকে দয়া করে সেটা ওই একটি রহমতের কি। অংশ তারা ফেতারাহ এবং গাবি গাবি নিজের বাচ্চাকে দয়া করে বাচ্চাকে দয়া করিয়া দুধ পান করার কি সেটাও ওই একটি রহমতের অংশ মুরগি দানাটা ঠোঁটে নিয়ে নিজে খাই না মুরগি দানাটা ঠোঁটে নিয়ে নিজে খাই না নিজের বাচ্চাকে খাওয়ায় বাচ্চাকে কি খাওয়ায় সেটা ওই একটি রহমতের অংশ মুরগি বাচ্চাকে দয়া করতেছে গাবি নিজের বাচ্চাকে দয়া করতেছে এগুলো ওই একটি রহমতের কি অংশ রাহন অবিহা তি বলু আসা দিয়া সেরকম আরও নিরানব্বইটি রহমত আল্লাহর হজিনায় জমা আছে। বলতে পারেন হুজুর ওইগুলো কোন দিনের জন্য একটি রহমত দিয়ে গোটা বিশ্বকে পরিচালনা করতেছেন আল্লাহাল ওই নিরানব্বইটি রহমত আবার কোন দিনের জন্য কোন সময়ের জন্য আল্লাহ রসুল বলেছেন ওই নিরানব্বইটি রহমত আল্লাহ একসাথে ছেড়ে দেবেন খেয়ামতের মাঠে ওই নিরানব্বইটি রহমত কেয়ামতের মাঠের জন্য ওই নিরানব্বইটি রহমত কেয়ামতের দিনের জন্য ওই নিরানব্বইটি রহমত আল্লাহ একসাথে ছেড়ে দেবেন কেয়ামতের ময়দানে সোবাহ তখন কেয়ামতের ময়দান রহমতের আটলান্টিক মহাসাগর হয়ে যাবে যারা ষাটি উম্মত হবে ষাটি মুসলমান হবে ইনশাআ আল্লাহ একজন ষাট মুসলমানও জাহান নামে যাবে না দুজন মুসলমানরা আল্লাহ রহমতে বৃহস্পী হয়ে যাবে কিন্তু শর্ত হল ষাটী মুসলমান হতে হবে ষাটি উম্মত হতে হবে আহা আর রহমানের রহিম আর রহমান রহিম কেমন মেহরবান কেমন দয়াবান আল্লাহ রহমান আল্লাহ দয়াবান আল্লাহ মেহেরবান মেহরবান না আল্লাহ দয়া ওসিম আল্লাহ ওসিম আল্লাহর দয়া মায় কি রসিম আর রহমান রাহিম জালিম সরকার নমরুত ইবাহিম নমরুদের জোরদার প্রতিবাদ করেছেন জোরদার কি প্রতিবাদ করেছেন নমরুদের সে কারণে বলার কারণে বিস্তারিত বলার সময় নাই যখন সালিম নমরুদ ইব্রাহিম আল ইসলামকে আগুনের কুণ্ডলের ভিতরে নিক্ষেপ করতেছে করতেছিল তখন আরশো আল্লাহ আরশো আলা আগুনকে ডাক দিয়ে বলেছেন আগুনকে হুকুম করেছেন বার দাসালা মানালাই বরাহিমি বার দো ওয়াসালা মানালাই বরাহিম আল্লা ধরে নিক্ষেপ করতেছে আগুন নিক্ষেপ করতেছে হে আগুন ইব্রাহিম হলিল জন্য হে আগুন তুমি শান্তির বাগান হয়ে যাও শান্তির বাগান হয়ে যাও বার দাও আল্লাহর হুকুমে আগুন শান্তির বাগান হয়ে গেছে বাগান হয়ে গেছে ইব্রাহিম খলিলকে যখন নমরত সে আগুনের ভিতরে নিক্ষেপ করল একওয়ানুযায়ী সাত দিন ছিলেন ইব্রাহিম হলিল আগুনের পিছনে সাত দিন ছিলেন লাগাতার ওই আগুনের পিছনে ইব্রাহিম খলিল পর খলিল পায়ে হেঁটে আগুন থেকে বাইরে হয়ে চলে আসে হেঁটে আগুন থেকে বাইরে হয়ে কি চলে আস মানুষ অবাক এলাকাবাসীরা আবার সমস্ত এলাকাবাসীরা সেখানে ভিতরে জলে পরে সাইয়ে গেছেন আমরা মনে করেছিলাম কি আপনি গিয়ে গেছেন সাইয়ে গেছেন কিন্তু এখন দেখতেছি আপনার একটা ফসমও ঢরে নেই আপনি আসছেন কিরকম ছিলেন আবেগ পূর্ণ বাসায় বলেছেন ও আমার এলাকাবাসীরা আল্লাহ মেহরবান আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ আমার উপর দয়া করেছেন মায়া করেছেন এই সাত দিন যে সাত দিন আমি আগুনের কুণ্ডলের ভিতরে ছিলাম এই সাত দিন যে আরাম ভোগ করেছি যে শান্তি আমি পেয়েছি যে শান্তি আমি ভোগ করেছি আমার গোটা জীবনে গোটা হায় হাতে সেরকম শান্তি দেখি নেই আল্লা আগুন কি নমরুদের হুকুম মানবে না আল্লাহর হুকুম মানবে আল্লাহর হুকুম আল্লাহবান সময় সংস্তারি প্রশংসা সেই রব্বুল আলমীর জন্য যে রব্বুল আলমিন হিসাবের দিনের মালিক কেয়ামতের দিনের মালিক কে আল্লাহদ্দিন হে মা হে আল্লাহ আমরা শুধুমাত্র আপনার গোলামি করি হে আল্লাহ আমরা শুধুমাত্র আপনার দাসত্ব শিকার করি হে আল্লাহ আমরা শুধুমাত্র আপনাকেই সজিদা করি সজিদার মালিককে এবাদতের মালিক আল্লাহ যাবতীয় এবাদতের মালিক খেয়ে আল্লাহ বর্তমান কিছু নামদারি মুসলমান থাকলমানি তারা খবরকে সহিদা করে মাজারকে সহিদা করে আমাদের ষষ্ঠ গ্রামে বেশি এখানেও আসে বোধ তারা মাজার ব্যবসায়ী দরগা ব্যবসায়ী অরস ফাটি কি ফাট বলেন না অরশ ফাটার কি করে যারা গায় কে সজিদা করবে মাজার কে দরগা কে ফিরকে ফকির কে লেন্ডা বাবা কে করবে তারা মুসলমান থাকতে পারে না তারা মুসলমান থাকছে পারে না তারা ভণ্ডামত নয় নয় কত নয় এগুলো আগা ওরা আর ভণ্ডামি এ মাজার ব্যবসায়ীরা এ দরগা ফুজারিরা ফির ফুজারিরা আসলে মালিক আল্লাহ না দেব দেবী সজিদার মালিক মূর্ধি না আল্লাহ সব কিছুর মালিক কে আল্লাহ এখন এটাকে তহিদ বলা হয় সব কিছুর মালিক আল্লাহ সজিদার মালিক আল্লাহ গোলামের মালিক আল্লাহ দাসত্বের মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক কী আল্লাহ এই আখিদাকে বলা হয় তহিদের আখিদা আল্লাহর একত্রবাদের আখি দেয় আল্লাহর কি একত্রবাদের আখি এই আল্লাহর একত্রবাদের আখিদাকে ইসলাম ইসলামকে নির্মূল করার জন্য বহুমুখী ষড়যন্ত্র শুরু হয়ে গেছে বর্তমান ইদানিং একটা নতুন ষড়যন্ত্র সেটা হলো আগেও বলা হয়েছে সেটা হলো নব্বই মুসলমানের দেশে সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের দেশে সুপ্রিম কোর্টে বসানো হয়েছে এই মূর্তির নাম হলো গিরিক দেবী যে মূর্তি সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বসানো হয়েছে এগুলো আমাদের ইংল্যান আশি নষ্ট করার জন্য ষড়যন্ত্র শুধু তাই নয় তারা একদিক দেবী মূর্তিকে তারা মনে করতেছে কোনো মূর্তি বা দেবী সুবিচার বা ন্যায় বিচারের প্রতীক হতে পারে যে সমস্ত মানুষ মূর্তিকে ন্যায় বিচারের প্রতীক মনে করবে সুবিচারের প্রতীক মনে করবে তারা মুসলমান থাকতে পারে না আমি সংবাদ সম্মেলনে স্পষ্ট ভাষায় বলেছি সুবিচারের প্রতীক ন্যায় বিচারের প্রতীক মূর্তি নয় পবিত্র আলকরান ন্যায় বিচারের প্রতীক মূর্তি নয় পবিত্র এই আলকরণ আমাদের ইমেন খেলা করতেছে আমরা সংবাদ সম্মেলন করেছি দাবি দাবা পেশ করেছি এ বিষয়ে হেফাজত ইসলামের পক্ষ থেকে ওলামাইকরামের পক্ষ থেকে দাবি দেওয়া পেশ করেছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত মূর্তি পুজুক দেশ না ভারত কি বলেন না মূর্তি পুজুক দেশ এর পরেও ভারতের সুপ্রিম কোর্টের সামনে মূর্তি নাই মূর্তি নাই নব্বই ভাগ মুসলমানের দেশে কেন মূর্তি এই আমরিকার সুপ্রিম কোর্টের সামনে আমাদের বিশ্বনবী মোহাম্মদ সালাই ইসলামকে ন্যায় বিচারের ন্যায় বিচারের প্রমেতা হিসাবে সম্মান দেয়া হয়েছে আর নব্বইদাক মুসলমানের দেশ বাংলাদেশে ন্যায় বিচারক ন্যায় বিচারের প্রতীক মনে করতেছে মূর্তিকে এই সমস্ত ষড়যন্ত্র এগুলো ইমান আখি তাকে নষ্ট করার জন্য ঠিক না বেঠি আমি আশা করবো নবী মোহাম্মদ বিশ্বনবীর রক্ত মাখা ধর্ম দিন ইসলামকে রক্ষা করার জন্য হেফাজত করার জন্য আমি আশা করব এদেশের ষোলো খুঁট হিদি জনতা বুকের তাজা রক্ত দিয়ে হলেও জীবন দিয়ে হলেও ইনশাল্লাহ ইসলাম রক্ষা করবে এদেশের আমরা ইসলামের পক্ষে বলবো ইসলামের কথা বলবো আর ইসলামের কথা বলতে গিয়ে কোন গায়ে যদি আগুন জ্বলে তার জন্য আমরা দায়ী নয় পরিষ্কার বলবো কোন গোয়েন্দা থাকলে আমার কথা হুবহু পৌঁছাবেন যদি পৌঁছাতে হয় আমাদের আমাদের কোনো ভূমিকা সরকারের বিরুদ্ধে নাই। আমাদের কোনো ভূমিকা কোনো পার্টি বা দলের বিরুদ্ধে নাই কিন্তু আমাদের কঠিন ভূমিকা আছে ইসলামের শত্রু নাস্তিকদের বিরুদ্ধে বাতিল সে দালে আসে মা নে হে তো এমতে পহানো তী হমক আব তো তে রোগো মে খোনে রা ইন সব কিশোর মালিক কে اللہ হে مولا আমরা কেবল আপনার এবার করি ওইয়া কানাসাইন হে কেবল আমরা আপনার কাছে সাহায্য কামনা করি আপনার কাছেই সাহায্য কামনা করি বিস্তারিত তাফসিল করার সময় কিছু দিক কোরআনের তাফসিল থেকে বের করলাম কিছু আলোচনা আমাদের ইমান আকিদে আমলকে মজবুত করার জন্য আমি লাস্টে এই তাফসিল কোরআন মাহাবিল দুদিন বেভিনে এই মাহবিলের যারা সদস্যবৃন্দ আছে সংগঠনের খাদুন ইসলাম পরিষদের হ্যাঁ সদস্যবৃন্দ সভাপতির সেক্রেটারি সহ এই মাহবিলের আয়োজক শ্রোতামণ্ডলী ফরদার আল আলী মাহবুলা যারা এই মাহবিলের সহযোগিতা করেছে আর্থিক সহযোগিতা করেছে দেশ থেকে বিদেশ থেকে প্রবাসীরা সহ পুলিশ প্রশাসন সহ যারা এই মাহবিলের সহযোগিতা করেছে আমি সকলের পলামায় খেলাম সহ আমি সকলের আন্তরিকভাবে সুকরিয়াদ করতেছি মোবারকবাদ জানাইতেছি ধন্যবাদ জানাইতেছি আল্লাহ তালা আপনাদের এই মাহবিল কবুল করুন বিড়দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলি ওয়া সাহবিহি আজমাইন কোরআন মহাবীরকে কবুল আর মনজুর করেন্লাহ আল্লাহ আমরা যারা হাত উঠেছি আপনার দরবারে আমাদের কাউকে খালি হাত ছিলেন না আল্লাহ কাুম করবেন না আল্লাহ আমাদের কবিরা সবিরা জানা অজানা সমস্ত গুণা মাফ করিয়া দেয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা খবর হয়ে গেছে আল্লাহ দিনাদের গুনা ক্ষথা সমস্ত গুণা কথা মাফ করিয়া দেন আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ আছে রুগী আছে। আমার আম্মা যেন বেশি অসুস্থ হয় আল্লাহ সমস্ত অসুস্থ রুগীদেরকে আল্লাহ সুস্থতা দান করে নাই আল্লাহ সেবায়ে খুললি নশি করে নাই আল্লাহ এই মাহাবিলের আয়োজন যারা করেছে আল্লাহ এই তাফসির কোরআন মাহবিলের আয়োজক এবং খাদমুল ইসলাম পরিষদের সদস্যবৃন্দ সহ যারা এই মাহবীরের জন্য আর্থিক সহযোগিতা করেছে লন্ডন প্রবাসীরা সহ লন্ডন প্রবাসী এই প্রবাসী বাইরাসহ যারা এই মাহবিলের সহযোগিতা করেছে আল্লাহ তিনাদের এই দান খায়রাত কবুল আর মঞ্জুর করে নেয় আল্লাহ তিনাদের যাবতীয় নিয়ত আশা ফুরা করিয়ে দেয় আল্লাহ তিনাদের সমস্ত সমস্যার সমাধান করিয়ে দেয় আল্লাহ লন্ডন প্রবাসীরা সহ আরো যত প্রবাসী আছে তিনাদের যত সমস্যা আছে সমাধান করিয়ে দেয় আল্লাহ তিনাদের যত নিয়ত আশা আছে ফুরা করিয়ে দেয় আল্লাহ তিনাদের যত সংকট আছে দূর করিয়ে দেয় আল্লাহ পুলিশ প্রশাসন গোয়েন্দা সংস্থা মিডিয়া আ সাংবাদিকাসহ থিনাদেরও থিনাদেরও যত সমস্যা আছে সমাধান করিয়া দেয় আল্লাহ থিনাদেরও যথ নিহত আশা আছে ফুরা করিয়া দেয় আল্লাহ আহ আল্লাহ আমরা যারা হাত উঠেছি আপনার দরবারে হাত উঠেছি শ্রোতা মণ্ডলী সহ শ্রোতারাসহ আমাদের অনেক নিয়ত আশা আছে আল্লাহ সমস্ত নিয়ত আশা ফুরা করিয়াতে আল্লাহ এখানে দূর দূরান্ত থেকে অনেক ওলামায় খেলাম আসছে না আল্লাহ এই অলামায় খেলামের হায়াত দীর্ঘায়ু করেন আল্লাহ বিশেষভাবে হজরত মালনা জিয়াউদ্দিন সাহ মুদাহ সুস্থ আল্লাহ তিনার হায়াত দীর্ঘায়ু ঘরে নাই আল্লাহ তিনাকে সুস্থতা দান করে নাই আল্লাহ তিনের সায়া দারাস করে নাই আল্লাহ এমাই খরামে আরো বেশি বেশি দিনের এলমের খেদমত করার তৌফিক দান ঘরে নাই আল্লাহ বাথেলের মোকাবিলা করার তৌফিক দান ঘরে নাই আল্লাহ এলামাই খেরামের ইজ্জ সম্মান রক্ষা করেন আল্লাহ আল্লাহ মুসলমানদের ইজ্জত সম্মান রক্ষা করেন আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যে আয়ুন্নতি বাড়াইয়া দেয় আল্লাহ কৃষি কৃষকদের কৃষি খাজে কাছে আল্লাহ চাকরিজীবীদের চাকরি বাকরিতে আই উন্নতি বাড়াইয়া দেয় আল্লাহ যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান ঘরে নেয় আল্লাহ পরীক্ষার্থীবাহীদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান ঘরে নাই আল্লাহ আমাদের এ দোয়া মনে কানা কবুর আর মঞ্জুর করেন আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে মৃত্যুকাল পর্যন্ত সহি সালামত রাখেন্লাহ আয় আল্লাহ মৃত্যু সংঘট মৃত্যু বড় সংঘট আল্লাহ মিত্র সংঘট সহজ করিয়া দেয় আল্লাহ মতের সাকারাত সহজ করিয়া দেয় আল্লাহ মিত্র সংকট সহজ করিয়া দেয় আল্লাহ মৃত্যুর সময় আল্লাহ একটু কলে মানসিবেন আল্লাহ খাতমাবিল ইমান করেন আল্লাহ খবরের আজাব হাজার আজাব জাহান নামের আজাব থেকে আমাদেরকে রেহাই দান করেন নাই আল্লাহ আল্লাহসির করান মাহবিলের উশিলায় অত্র এলাকা এলাকাবাসীদেরকে অত্র গ্রামবাসীদেরকে আয়াল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে রক্ষা করে করেন আয়াল্লাহ এই মাহবিলের উশিলায় সমস্ত মানুষকে আল্লাহ বিপদ থেকে রক্ষা করে নাই আল্লাহ এই মাহাবীরের উশিলায় এই মাহবিল এই মাহবিলকে আল্লাহ হেদায়তের উশিলা বানাইয়া দেয় আল্লাহ আল্লাহ এই মাহবিলকে কেয়ামত জারি রাখেন আল্লাহ যারা এই মাহবিলের সহযোগিতা সদস্য বৃন্দ আয়োজক বৃন্দ সহ তিনাদের নিজ আশা ফিরা করিয়া দেয় আল্লাহ তিনাদের যাবতীয় সমস্যার সমাধান করিয়ে দেন আল্লাহ এখানে অনেক বুড়ে মুরব্বী বৃন্দ বসেছে আল্লাহ আমার অনেক যুবক ভাইরা বসেছে জোয়ান বাইরা বসেছে যুবক ভাইরা বসেছে এই যুবকদের অন্তরের ভিতরে এই তরুণদের অন্তরের ভিতরে বেশি বেশি ইসলামী জেহাদি চেতনা সৃষ্টি করে যাদের আল্লাহ এই যুবকদের আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করেন্লাহ দিনের খাদ এম বানাইয়া দেয় আল্লাহ আরো বেশি বেশি দিনের খেদমত করার তৌফিক দান করেন্লাহারে মা বন্ধের অনেক সমস্যা আছে আল্লাহ সমাধান করিয়া নাই আল্লাহ কাল রোজ হাসলে সুপারিষ্ণ শিব করে নাই আল্লাহ প্রিয়নবীর আল্লাহ। রক্ত মাখা ধর্ম দিন ইসলামকে চিন্তা রাখে নাই আল্লাহ বাংলাদেশের অবস্থা ঠান্ডা করিয়ে দেয় আল্লাহ রক্তারক্তি হানাহানি হ্যাঁ হনি থেকে আমাদেরকে রক্ষা করে না আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ত রক্ষা করেন আল্লাহ মিয়ানমারের মুসলমানদেরকে আল্লাহ জালিম বর্মা সরকারের জলম নির্যাতন থেকে রক্ষা করেন আল্লাহ জালিম বৌদ্ধদের জলম নির্যাতন থেকে মিয়ানমারের মুসলমানদেরকে রোহিঙ্গা মুসলমানদেরকে আল্লাহ রক্ষা করেন আয় আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকেও জলম নির্যাতন থেকে রক্ষা করেন আল্লাহ বাইতুল মুকদ্দাস আমাদের প্রথম খেপলা আয় আল্লাহ বায়দুল মুকদ্দাস আবার মুসলমানদের হাতে নাই আল্লাহ সারা বিশ্বে এর মুসলমানদেরকে আল্লাহ জালিমদের জল নির্যাতন থেকে রক্ষা করেন নাই আল্লাহ আমাদেরকে বাংলাদেশে ইমান আকিদার উপর অটল থাকার তৌফিক দান করে আল্লাহ ইমান আকিদা রক্ষা করার জন্য ইসলাম রক্ষা করার জন্য আল্লাহ প্রয়োজনে আমাদেরকে বুকের তাজা রক্ত বুকের তাজা রক্ত ডেলে দেওয়ার আল্লাহ এইসব কোরবানি কবুল করে নাই আল্লাহ এই মাহবিলকে কবুল করে আল্লাহ যা বয়ান হয়ে এসে হবে এগুলোকে হেদায়তের সরিয়া বানাইয়া দেয় আল্লাহ আয় আল্লাহ বয়ান এই সমস্ত আলোচনা এই উপস্থিতি আয়োজন এই দোয়া মুনাজা এইসব কিছু আল্লাহ পিয়ারে হজরত মুস্তফা আলাইহি আলহ্লামের জোতার দুলা বালির বর একটু কবুল আর মঞ্জুর করেন্লাহ ও সালিদি وَصَلَّى عَلَيْكُمْ وَسَلَامٌ بِجَوْدِ سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ